الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا من يهد الله فلا مذلله ومن يذلله فلا هاديله ونسهد أن لا إله إلا الله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 كما بارقت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعزم خائر الله فإنها من تقوى القنوب আল্লাহ রুবাহ দরবারে লাখ কোটি সুখ কষ্ট দিয়ে ব্যবস্থা প্রথম আল্লাহের তারপর পত্র চলাপর সুইজলাম রহমতের দোয়ারম মুহমদ রসি সাল্লু আলাইসালাম রসিদ পাঠ করে আল্লাহ থেকে আল্লাহর নার আল্লাহর রহমত যদি সাহায্য করে নেওয়া হয় অল্প সময় কিছু কথাবার্তা বলার আল্লাহ তৌহিক দিলি আমি আমল ফিরতে পারি সেরকম কথা আমাকে বলা তৌফিক দিল আপনারা আমল করতে পারেন যে সেরকম কথা শোনার জন্য সারা জুনিয়র মানুষ সাহায্যে মদটাকে দামি করার জন্য সমস্ত মানুষের বুঝে একথা যার মদ দামি হবে মদর পরামি হবে মদ দামি হই মদর গাঁট দামি হইলে জন্ম বাড়িয়ে সব দেখতে আর যদি মদ দামি না হয় মদর পর হয়ে যাবে রাখি দিনের মোহ্বত দিল দ্বারা গরি রে আর মা বেজা হে শেখ আরম সুলতান বেজা হেম সুলতান মলিয়ে অষ্টমোচনা করে দু কোটি আষ্ট আশী লক্ষ বছর ডান রাখুন চলা ভর বদ চল সেটে গরম লাগে ঢঙ্কা দেওয়া খরান পালে তো সান কাছে রোদুর গরম আগুন সূর্য তার বদিনী জাহান বদি না এক নমাজ ফুটির দিন নেওয়া নমাজ সরিবাব জন্স মহাব নমাজ করবে আল্লাহ দোয়া দোয়া জানো দলশি বা কেটে ঘর আমার গাড়ি বড় ঘর বাপে দোকানে বর্তমান বিচরণের গায়ে বান নয় ঘর ডান হারে ডান হারার মৌসুম হয়েছি দেড়াই তো ফাইসি এক খাড়ি নহেই হয়েছিলাম সল্ল হু এলে হয়ে চলেন একশো বসাতে দানের হার একশো বার পেলি এই দান দানি দান ইনোর জাহাজু বাথনী নুরে গুণার লাগে গাছ ঘর ঘরে গাছের ছাড়ি দিয়ে না ঘরে মরিষারা আঠ না ঘরে বাঁধে গাথা ঘর ঘোরার দ্বারা উঠেছে সারা লইনে আহু এলাই হিম গাট নয় মরেশ্বর মরেশ্বর কেত মরিজ সারা গাঁথর দিতে সল্লু গাঁথর দিলে একশো সারা রুগলি বা মরিজে দুনিয়ার খেত গেল সব বল এই মরিচ দিয়ে রে যে তোর হারে হাস ইতে বেজন্য ইহ ইহ আল্লাহ বুঝোচ্ছো দর্শি পরম ভি নেব পরম তুতি দিন বাদতির গরমাদ মাধ্যত কবর সাহস গরম কবর সাহসি নেবাদ মা বাবা গরম ভর্তি নেবাদত হাসা কথা মিঠা টানা খান্তির নেবাদত গিবন্নগরন ফুতির নেবাদত মুহণ্টি নেবাদত এলাকা হতায় ঘুরিব্যাকিম ফুর্তি নেবাদ হতায় মৌসুমে মৌসুমে মেয়ার সান গত সান রাজ রাজন সাত মেয়ার গেল বহুত বহারি রাজ মধ্যে বহু বড় বেশি গুম গুম উজুরেবির চারশো খুশি ব্যাপার এ রাস্তারি কে রায় উজুর হিজিরো তো বসত ধরে চল্লিশ বছর পয়ের গোসন ফেকর ভাই বলে তো পয় আগরচি আর তোমার তো ফুটবল ফানের মাধ্যমে আছে না আদলো গায়না মায় ও গম্বর ফেকাম্বরের বসুন চল্লিশ বছর তো চল্লিশ বছর ইংরেজি হত হাস্য সত্য ইংরেজুর ধর্ম তো চল্লিশ বছর কয়েক ধরে ঘোষণা বলি ছয়শ ত্রিশ ইংরেজি ছয়শ ত্রিশ ইংরেজি পাঁচ রামতরে ঘোষণা এলাকারশো ত্রিশ ইংরেজি মধ্যে বছর বছর এ বছর উজুরন বছর উজুর হিজড় তো বছর দেখা বন্য বছর শুরু দি বনে বছরে উজুর হিজড়তে গা মেয়া শৈরু মক্কা শৈরু মায়ের শরীরে হলে বাইতুল মগদস বায়তুল মাসতুল মগ্স হচ্ছে লক্ষ লক্ষ পেগম্বরের সমাগম সম্মরণ এলে পেগাম্বর সম্মর জনা চোহা করি আদমার সামাজুর বা আদম সহি ইব্রাহিমের জন্য আব্রাম খরিউল্লাহ ইসমাই জ্লাহ মুখ কথা খুলিনুল্লাহ বাবত ঈশ্বর আসাম রুহুল্লাহ আর বাবত আল্লাহ আজ আর হাবি মুহাই ইমামে রুসুল আমিনে খোদা মোহাবতে গেলেন দুশ আলিল্লাহ রাজশী ব্যসেন থাকিল কোরআনও প্রমাণ হাবিসমান বিজ্ঞান দর্শনও প্রমাণ আল্লাহ বারিকানা আল্লাহ বারিকানা বাবান এই দর শূন্য রমজান ইন্দো করিবা শূন্যটা দেখলে শুরু করে দিবস্থান গেই এখন শাহবান স্থান শুরু এই সারাত জীবন সত্তরে আর সারাতি তো এখনই সারাতে উত্তরে এক দাম দিবে কত দানি ঘুরিবে এই আয় তো হইলাম যাই আয় তো হইলাম তো আয়তো আয়তর অর্থন হুম হা মিউন হু সমস্ত মোক আলি ফিলাম সমস্ত মহিল এদের আল্লাহু আর গোমরাধহী এসব মান ক্ষে নাল্লাহ জানিস আর বিষয় তারপর তার মানুষ হল প্রকাশ দার্শনিক বৈজ্ঞানিক যদি আর হাবিবাণী করানো তোমার সারা বসুর ইনকুম তুম তো হেদ আল্লাহ আলা হিনকানা এই কোরণী মানসানো ইত্যাদ বাণী হুজুর বান আল্লাহ বুঝো সব বর বর কথার আখ্যান রায় নাচল করি এবার বর কথার সন্দান মো ভাস্ত্রী নয় তোর মাথা লক্ষ্যই মতি বরকতালে পড়িয়ে নহ তো এই রায় তোরা কটর বুঝি আনজানো কদর এই আয়ত্রে বরকাতার নাজুল গলি এরা বরকাত আল্লাহ দিয়ে সব খতর আছে গন্ধুল নেই কিন্তু বাজ মহাসার মাঝে বরকাত ইন্ডিয়ান সব খতর হক ইন্দিন সব কত হক আয়তো টকরা চোল মুভা শ্রী নাল জবাবদারিয়ার রায় জাম হল লো মা কোরআন সভা উত্তর আল্লাহাদুই লো মা ঘোষ উঠুন দুনিয়ার আসমানের না দিল আল্লাহ ইন্না এই ভয় আল্লাহ মু ও দুনিয়ার মানির্বুল কিতাব নিচন্দ কিতাব আয় না জল না আসম জবিনাজ এর জন্য আয়সর মানা ঠিক নইল বাচ্ছন্দা ভাব শুনে এখন সব রচন না জলগো জীব ঠিক সব কথা রাখিয়ে না জল গজিগুলো হর দিয়ে সব অতরে রাখিয়ে নাজি মানে সব কথারে করার নাজলো ভূমিকা আরম দুজাল পর বিয়ে জানুয়ারির সতেরো তারিখ অন ডিসেম্বরের বিশ তারিখ অনর ডাইভেল মানুষের হাজার তোমার আর বা বিয়ের হওয়ার দিয়ে বিয়ে তো জানুয়ারি সতেরো তারিখ ডিসেম্বরের বিশ তারিখ কি বিয়ে তার বিয়ের বাঁশ কিনেন ঘরের গাছ কেনেন ঘরের ইটে কিনেন ঘরের গাছ দেওয়া ঘরের জল দেওয়া ঘরের ডেগার ঘরে ফার্নিচার সিডি সারান ঘরে ফানসোল ভূমিখানেও গোতে গোতে জানুয়ারি চোদ্দ তারিখ ব্যাংক শেষ এনে পর্ব পনেরো তারিখ করে মেজি লিস পনেরো তারিখ করল না জল সংগঠনের না জল গুলো এই ভূমিকা আল্লাহ এখান একদিন ঘর ন ধরা না একসাইনে সমল এই সময় ভূমিকা হিসাবে দিনটিক গুলো বৈজ্ঞে যারা বন্ধ রেখে আমার দম্বর খোলা খাবছি এনে জল দেবাদিন আমি সব কথা দুনিয়া না জল গুজি বুধবার নির্বর এলাই হচ্ছেন বুধঘরের অবশ্যই সাতাশ তারিখের তুলে কিমার রাত আর এক হতা হিসেবে সরিজন্য আর এক দেশের কাল মসুর ন্যানির বন্ধ হস দিন ধরির উত্তর বন্ধ ফাংশন বন্ধ হল সব বৃষ্টির সম্ভাবনা বুদ্ধ রেটের সম্ভাবনা ষোশ শরীরে ডা হচ্ছে গুন্ড গুন্ড নেই এত দামি কি কোরআন হশিফ বাজনে এ সরতর দামি বানি হি কোরআন হশিফ লাগানে সর্বতর দামি বানি হি কোরআন হশিফ লাগনে এ কোরআন কোরআন যার খান্লা বাজে খান দামিবরণ যার মুকুল্লো বাজে মুখ দামিবন যার হাত উল্লা বাজে হাত দামিবরণ যার খরল্লোবাজে হর দামিবরণ জিগা চল্লো যার ইটে বাজেটে দামিবাস বাজে তার ছেমিক দামিব কোরআনে জাল্লো জিনিস সারা জনিবা না এ কোরআন বাজে ও দু তোর দামি বাই এ করলে যাবাজার দামি বানমেদে রাহায় জঙ্গি দিলবে দণে খেয়াল দেখা বলি বলো রহমতুল্লা একদিন বলে ওসমান হারুন রহমতুল্লা আল্লাহ আল্লাহর আজিকে সাজু হয় যে ও সাজ অনুদ্দিন আজি এসর নামাজ আয়ুসমান হার অনুসেস যারা ব্যস্ত ব্যাকুন ব্যস্ত হতে বুঝবেন না আজ এসর নামাজ যার ফিচি ভরে সে হাজার মেঞ্চি ফোন দোনার বন্ধ উলিয়াছিলাম মানসি সাম তুম্বা গিলাম সাহেব গুম মুসলমান মহব্বতে গ্রামে গ্রামে গ্রাম্য থানা লাল ডিস্ট্রিক্টার আই রে হাজর আর ভিস নামাজ শরিলি জয় ভর নামাজ ব্যস্ত মানুষ গুম নাই লাগলাম সমাগম এর জাগা নাই হু হয় মানুষ নামাজ ই বেচার দিয়ে কেউ তো মায়ের গো দিয়ে কই পেল যা নামাজ বলে এই মানুষের খবর দিলেন গর সব তো খান খান্ডে খয় খবর দিয়ে রাত দিলি নয় মানে আমি যা দিয়ে নামাজ গোসা দিন বে কুন্ড বস্তা যারা নামাজ করে চল নয় যাবি তু ফোনা হজ উজনা দিলি লক্ষ লক্ষ মানুষে নামাজ ব্যবস্ত আ একজন হলে জাহান্নাই একজন জাহান্নাই কোটি ব্যবস্ত দিলি আর কোন দি গরু হা সাহর মহাব্বত গলি ব্যাক সব আল্লাহ সারাদ মানুষের গুণ হাত ব্যাকুন ব্যাচলিস নাম লক্ষ ডান নাম তুম নাম ভর যদি সাজুর মহব্বত আছে রায় সাহুর মহাব্বতটা ইউনিভার্মারা ভরিব মুসলমান একদিন মোড়াকাত বেশি আল্লাহর আল্লাহ কি হজ আল্লাহ যা দি শুকুর হাজে আল্লাহ যদি আল্লাহ রা জাহান দি যাহুরি জাহান নাম ইারা দেওয়া গল্লা দেব ইহম আছে রসুল্লাহ হুজুর নুর নিস বড় ব্যাপার নাম তুমি ও দোস্ত সর হানিবা করি হাজির বিস্তারিত আছে সারতের পনেরো তারিখ কে রাত হুজুর আগো সালাম আমাজানি করেন তান খাওয়ানোর ঘর বিছানা কাছে আর বিবির দিয়ে ঘরে আর তোর সাদি গো বিশানোর বাইরে খবর নাই সবর নাই মূর তলে আসে বাড়িও খবর নাই শীতকালের গৌতম বর্জিনের খবর নাই হজার সিদ্ধি ঘটনা তুমি হিসেবে আছে বিছানা কাজে উজুরাহ নখায় এনে দিলকা করে উঠি যালে বৌ গরম গরম নখ খায় আহ দিলেন বাঙ্গি আহ আর নখা গেল সতেরো তারিখের সাননি হরি নিল তো ভাল উগ্র ভালুদ্দুর সাজে সরকারের দোয়াল রহমতের দোয়াল্মাল্লাম মোদিন খবরস্থান জন্ম তুলব কি জন্ম তুলবে খবরস্থানি খান মা ধর খবর গুঁড়ি দাদা খবর গুরবে সায় খবর যা গুঁড়ি সমস্ত উলিয়া ডাল মুসলমান সব ঘুরিবা সব খানি খান্দি দোয়াঘরের এই যে শূন্য সিদ্ধি করে দিয়ে উজরূত ধি কদ রসারসে রসে ধরি বলি এখন তার উজুরাইলে বাড়ি চলিয়ে তাই আস্তে আস্তে বাড়ি ধর ইটা আর কি আর বিচার নভাই উজ ফিল্মিক ফিরে মর একটা মাইভি নাই খর যে দৌড়লি আজ সব উজুর জানি ওখানে দুধ দি খে বাড়ি আসল দোঁধ দিয়ে যে দৌড়ি যে দরজা খুলি দরজা বাড়ি বিছানি গে আবার আছি উজুর আর যেগুমি এগুম তো আর দিয়ে দেবেন তারা আবার ফলি সরাসরি নিখে নৌড়ে এই যে দেখা যায় দেখা যাচ্ছে হুসর করে আয় আসা ইত্যাদি কোথা জিনিস আছে বড় ফল সাত থামার জামাই সন্ধইলে আশা করলে ইয়ে গ্রীষ্ম নষ্ট হলো সংসার ভাঙি হইল মহ নষ্টলেনি একটা সন্দেহ কি ক্ষমেশা জামাই বোধ গেল তো একজনের একজন সন্ধাই ইয়ান না সামনে প্রকাশ্য প্রকাশ করি এর প্রকাশ কর আর অন্য বিজা আর তো হইলো বুঝিলি আগর আসলে এন আসলে আসল হতাম নহা সিদ্ধি করে আর বুঝিলাম আর বুঝিলাম আর তোমার আসেন আর আল্লাহ <ne> নিজরা আল্লাহ রহমত রাখিয়ে রাখিয়ে সর্বাগতাই সর্বতর আছি এর বিশিষ্ট খসুসিয়ত ইয়েন বৈশিষ্ট্য আল্লাহ সূর্যাস্ত জয়নার পরে নিজেরা মানত রহমত হতিন হলেই সব কম পর্যন্ত ক্ষণে সেখান বন্ধ আর বন্ধ হার খান ব্যবস্থা করি কেউ ব্যবস্থা করি ফরি ভালো ভাল করাইম বন্ধা ব্যাক জোর মতো রাখো না মিন্ন থার্ল শরীরাই শরীর দূরগর নই বেললাই শরীর দুলগুলি রাতে বাথরম জোরে নিয়ে হাজার আঁচর ফলবার ব্যবস্থা ওরঙ্গান জমাতে ভালো আসলে এক খানা খাই আজের দিকে যায় সার্লাই যায় ঘরস্থানের মুক্তি বাদ খাই রে আসর নামাজ ধরিবা আচরণ নামাজ জমা ঘুরিয়ে রে বাজারত দু নতন দু গন্ন মারিবা আচরণ নামাজ স্থান ঘুরি নিজনের অবস্থা ভরি রে সালি আসলাম দিল্লেন নরম কর মধ্যে বেতায় লাল্লাহরে আসে কেউ নদী লাল না দেখ্লা গাঁর শুনে একটা দিল্লেন সত্য দূরের ভাড়া ধার ঘর प्रजोना पर अल्टरप्राइज हाट हजारी चट्ट